বাংলা মানবতার সমান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অত আলহামদুলিল্লাহ টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো থাকার জন্যই তো আল কোরআনকে নিয়ে এই প্রচেষ্টায় সাধনা আল্লাহ তালা আমাদের জীবনকে সাফল্যের কিনারে উপনীত করুন তা সন্তুষ্টি পাওয়ার পথে আমাদেরকে পরিচালিত করুন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আল কোরআনের আরেকটি মহান মূলনীতি নিয়ে হাজির হয়েছি সুর আল আন কাবুত থেকে এটি সুর আল আন কাবুতের তম আয়াত সর্বশেষ আয়াত যেখানে আল্লাহ বলেছেন জাহাদু ফিনা সুবুলানা। যারা আমার জন্য সংগ্রাম করবে আমার মধ্যে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা সাধনা করবে তার যান মাল শক্তি সামর্থ্য বিনিয়োগ করবে লাহ দিয়ে অবশ্য অবশ্যই আমার পথে আমি তাদেরকে হেদায়ত করবো পরিচালিত করব। জিহাদ শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে জিহাদ একটি হলো জিহাদুন নফস নিজের বিরুদ্ধে নিজেকে লড়াই করা নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সবার আগে লড়াইটি লড়তে হয় এই যুদ্ধে বিজয়ী হলে পরে সামনের যুদ্ধে বিজয়ী হওয়া যায় না হলে যায় না এজন্য প্রথমেই হলো জেহাদ তারপরে হলো জেহাদুর শেতান শয়তানের বিরুদ্ধে লড়াই তারপরে হলো জেহাদুল কোফ্ফার কাফেরদের বিরুদ্ধে লড়াই জেহাদ তারপরে হলো জেহাদুল মুনাফেকিন মুনাফেকদের বিরুদ্ধে জেহাদ কতগুলো পর্যায়ে আছে জেহাদ মানে চেষ্টা সংগ্রাম চালানো আল্লাহর জন্য জেহাদ করতে গেলে আল্লাহ বিরোধী যারা যে শক্তিগুলো আছে যেসব জিনিস আল্লাহ থেকে মানুষকে বিরুদ্ধ রাখে সেগুলো যেমন দমন করতে হবে তেমনিভাবে যেসব বিশ্বাস বক্তব্য কর্ম চরিত্র আল্লাহ সন্তুষ্টি আমাদেরকে এনে দেবে আল্লাহ সন্তুষ্ট হবেন যেসব সৎকর্মের উপরে সেগুলো আমাদের করতে হবে তাহলেই আল্লাহর পথের সংগ্রামই আমরা হতে পারবো এবং সেজন্যই আল্লাহ আল্লাতলা অত্যন্ত জোরদার ভাষায় বলেছেন অবশ্য অবশ্যই আমার পথ আমি তাদেরকে দেখিয়ে দেব। এই জন্য এখলাস সহকারে শুধু আল্লাহকে পাবার জন্য আল্লাহ উদ্দেশ্য জীবনের আর কেউ নয় ফিনা। আমার জন্য সে আছে। আমাকে পাবার জন্য তার জীবন সংগ্রাম জীবন বন করে সে এগিয়ে যাচ্ছে যেমন সুর আলম ন পরে আল্লাহ বলেছেন শেষ দুটো আয়াতে ফাইজা ফরোহ সব জীবন কর্ম থেকে যখন অবসর হলে তখন চেষ্টা কষ্ট শুরু করে দাও পহলে তোমার রবের দিকেই তুমি আগ্রহী হয়ে উঠো রবির দিকে যাও তার দরবারে দাঁড়িয়ে যাও হাত জড় করে সালাতে দাঁড়িয়ে যাও তার জিকিরে ব্যস্ত হয়ে যাও তিলাওয়াতে ব্যস্ত হয়ে যাও তসবির তাহলিল তকবির তাহমিদে ব্যস্ত হয়ে যাও আকবার এই জাতীয় সব জিকির নিয়ে ব্যস্ত হয়ে যাও এস্তেক পার করতে থাকো উদ্দেশ্য নয় রাস্তা হলো মাধ্যম যে মঞ্জিলে মাকসুদ বা যিনি লক্ষ্য উদ্দেশ্য তার পর্যন্ত যাওয়ার জন্য একটি রাস্তা লাগে সে রাস্তাতে মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলেন তিনি ফিনা আমার জন্য যে জাহাদ করবে চেষ্টা করবে তাহলে আমি তার জীবনের উদ্দেশ্য আমার দিকে সে আসতে চাচ্ছে তাহলে সে যদি আসতে চায় আমি রাস্তা করে দেব। আমাকে তো আগে চাইতে হবে আমাকে চায় না তাহলে আমার দিকে আসার রাস্তা দেখাবো কেন আগে তো আমাকে চাইতে হবে ইলা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরবে আল্লাহকে পেতে চাইবে আল্লাহর কাছেই সব কামনা করবে ফকাত হুদিয়া ইলাকে সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেয়া হবে আল্লাহকে পেতে চাইলে আল্লাহকে ভাবার পথ আল্লাহ দেখিয়ে দেবেন আর আল্লাহকে পেতে না চাইলে এই এখলাশ তার ভিতরে না থাকলে সেরে মুক্ত হয়ে শুধু আল্লাহকে লক্ষ্য না বানালে মকসুদ মাহবুদ বেহক না বানালে তাহলে আল্লাহ তার পথ দেখাবেন না কত বড় মহান মূলনীতি ইনামাল আবিনিয় এই আয়তেরই ব্যাখ্যা ইনামাল নিয়াত আমলগুলো নিয়তের উপরে নির্ভরশীল নিয়তটা হইল মূল কাকে চাই নিয়ত মানে আমার আমলের মকসুদকে উদ্দেশ্যকে কাকে চাই কার জন্য আমি আমলটা করব নিয়ত ঠিক হলে আল্লাহ আমলটা ঠিক করে দেবেন নিয়ত ঠিক নেই আমল ঠিক হইলে আপ তখন তার কর্তব্য হল ফালে আমল আমা সে যাতে আহাদা সে তার রবের এবাদতে যাতে কাউকে শরিক না করে আল্লা কে পাওয়া হলে মূল লক্ষ্য তো এটা যদি মূল লক্ষ্য হয় তখন আমল আল্লাহ ঠিক করে দিবেন ঠিক করার রাস্তা বাতলে দিবেন হেদায়ত করে দেবেন অর্জনের সে রাস্তা তৈরি করে দেবেন প্রিয় ভাই বোনেরা এই মহিয়ান মূলনীতিটি সুরা আলান কবুতের উনসত্তর নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে আমরা পেয়েছি এই সুরাটি শুরু হয়েছিল এইভাবে আল্লাহ বলছেন আলিফলাম মানুষ কি মনে করে যে তাদেরকে শুধু আমন না বললেই ফিতনা ছাড়া পরীক্ষা করা ছাড়া এইভাবে ছেড়ে দেওয়া হবে মনে করে না এটা মনে করা উচিত না তাদের পরীক্ষা করা হবে বিপদে ফেলা হবে বিপদেই মানুষকে গড়ে মানুষকে গড়ে না বিপদে মানুষকে গড়ে তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি এতপর অবশ্যই আল্লাহ জেনে নেবেন তাদেরকে যারা সত্য বলেছে বলে ফিনা এই যে আল্লাহ ফেতনার কথা বলেছে আমি পরীক্ষা করব দায় আল্লাহ আল্লাহর পথের দায়ী হওয়া আহ্বানকারী হওয়া চারটি কথা নয় বিরাট কথা এটা ওই জায়গা যে জায়গাতে নবীরা ছিলেন হেন মুসিবত নেই যেটা আম্বিয়া এক নামের উপরে আসেনি হেন পরীক্ষা নেই যেটা তারা দেননি হেন সহযন্ত্র, যুদ্ধ বিগ্রহ অত্যাচার নিপীড়ন ভ্রুকুটি গালিগালাজ কত রকমের অত্যাচার আম্বিয়া একেরাম সহছেন কিন্তু সে সময় তারা বিজয়ী হয়েছেন বিপদ মানুষকে গড়ে মুরাব্বি আতরের রেজাল তৈরি করে বীর পুরুষ তৈরি করে বিপদ আপদ যত বিপদ সইবেন তত সাহস বাড়বে যোগ্যতা বাড়বে তত আপনি যোগ্য থেকে আরো যোগ্যতর হতে থাকবেন সেটাই আল্লাহ এখানে বলেছেন যে হাত তো লাগবেই যিনি যে পথে চলার ইচ্ছে করেন সেই পথের সামনে কি আছে কি বিপদ আছে তাকে সেগুলো জানতে হয় এই রাস্তা কোনো কুসুমাস্তীর্ণ রাস্তা নয় ফুল বেছানো রাস্তা নয় এই তো সে রাস্তা যে রাস্তায় আদম আলি এক হাজার বছর পর্যন্ত কষ্ট করে গেছেন সাড়ে নয়শো বছর নৌ আলি সাল্লাম কান্নাকাটি করে গেছেন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল ইব্রাহিম খলিল আলি সাল্লামকে এই পথেই তো নম্রদের আগুনে পড়তে হয়েছিল মোহাম্মদ সাল্লি কি কত নিপীড়ন সইতে হয়েছিল ইসা আলাহিসাল্লামকে আকাশে চলে যেতে হয়েছিল এই পথে চলতে গিয়ে গিয়েসা আলাইলাম ফেরাউনের হাতে কত নির্যাতিত হয়েছিলেন তার দলবলকে নিয়ে ইউসুফ আলহিম ষড়যন্ত্রের শিকার হয়ে বিক্রি হয়ে গিয়েছিলেন জেলখানায় ছিলেন কেন আকষ্ট করেছে এই পথে এখন এই পথে যদি আমরা নিজেকে স্থাপন করি অবশ্যই বুঝে শুনে স্থাপন করতে হবে মনকে আগে থেকে বাঁধতে হবে শক্ত করে আল্লাহকে পেতে হলে পথে জেহাদ করতে হবে জেহাদা ইল হন্তলা তাকে কি দেখেছেন যে তার নফসের হাওয়াকে কুপ্রবৃত্তিকে মনের কামনা বাসনাকে মাহবুদ বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে মনেই তো এক মাহবুদ বসে আছে নফসো নিজেতে মাবুত হওয়ার দাবি করে যে আমার হুকুম মতো চলো আমি যা চাই তা করো এটাকে আগে দমন করতে হবে এটা তো বড় যে হা দামিহিহান যে ব্যক্তি নিজের নফসকে আল্লাহর সামনে সে দাঁড়াবার ভয় করলো আর নফসকে শাহওয়াত থেকে বিরত রাখলো মন একবার আপনাকে নিয়ে যাবে দুনিয়ার ভোগ বিলাসের দিকে নাচ গান মদ এসব কুপ্রবৃত্তিমূলক ভোগ বিলাসিতার দিকে ডাকবে আর যদি আপনি ভালো হতে চান ধার্মিক হতে চান তাহলে আপনাকে ডাকবে বিদা দিকে যে অন্তত জিনা করাতে পারলাম না গান বাদ্য বাজনা বসে দিতে পারলাম না মদ পান করাতে পারলাম না তাহলে কি করবো অন্তত বিদা মধ্যে ফেলে দেব সেখানে গিয়ে অন্তত তোমার ভালো মানুষের মনে কি ছায় একটু আল্লাহর কথা বলবে রসুলের কথা বলবে ধর্মীয় কাজ করবে তো ঠিক আছে তুমি যেহেতু ভালো তোমারে ভালোটাই দিলাম কিন্তু সে ভালোর ভিতরেও বিষ সেখানেও গিয়েও নফসের কর্তৃত্ব শয়তান আপনাকে দিয়ে পাইয়ে দেবে মিলাদ পড়াবে বেদাঁত করাবে শিরিক করাবে কারণ প্রত্যেক বেদাঁতের মধ্যে নফসের অংশ আছে নবসা সেগুলি বানায় আল্লাহটা পালন করতে হলো না আমি নিজে বানিয়েছি সেটা পালন করলাম এইভাবে শয়তান দুই দিকেই মানুষকে ক্ষতিগ্রস্ত করে। দিকে সবাই হয়েছে একটি বিরতির ইনশাআল্লা বিরতির পর আবার আসবো ফিরে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দু জাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আমরা অনেক গুনাহের কাজ করি আর কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান গুনা থেকে তাহলে যুগ দিন আমার সাথে বাংলায় দেখুন সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে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 सकाल सा फिर प्रिय भाई बोल जे संग्राम कर देव আল্লাহর জন্য কি সংগ্রামী হইতে আমরা রাজি আছি আল্লাহর জন্য জিহাদ করতে হবে জিহাদ বললেই শুধু মারামারি বোঝায় না মূল জেহাদ হলো নিজের ভিতরে, মারামারি তো রাষ্ট্রীয় ব্যাপার মৌলিকভাবে সেটা পরে দরকার হলে সেটা হবে কিন্তু মূল তো আগেই নিজের ভিতরে আল্লাহর পথে চলতে চাইলে আগে নিজের নাফসকে ঠিক করতে হবে নাফ্সকে যদি স্নাহ করা যায় নফসের সুবহাত শাহওয়াত থেকে নফ্স বেদাত করতে চায় নফস নিজেই একটা তরিকা বানিয়ে নিতে চায় আল্লাহর তরিকা সেটা তো আল্লাহর আরেকজনের মানতে গেলে তার কষ্ট লাগে কিন্তু নিজে একটা তরিকা বানিয়ে নিলে তার কোনো সমস্যা নেই এটা তো আমার এখানে তো আর কারো গোলামি করতে হলো না এজন্য সে তরিকা বানায় নিজে অজিফা বানায় নিজে জিকির আজকার বানায় নিজে অনুষ্ঠান বানাবে দরবাজ শরীফ বানাবে কত কিছু বানাবে এখন সেগুলির বিরুদ্ধে তো লড়াই করতে হবে না এটা হলো সংগ্রাম তাহলে বিরুদ্ধে লড়াই করতে হবে নফসকে হারাম থেকে ফিরাতে হবে নফস বেদাত থেকে ফিরাতে হবে শিরিক থেকে ফেরাতে হবে দুনিয়া ইজ্জত দুনিয়ার সম্মান দুনিয়ার সম্পদ পাওয়ার লোভে যাতে সে ধর্মীয় কাজ না করে সেই লোভ থেকে তাকে ফিরাতে হবে ভোগের লোভ থেকে ফিরাতে হবে এসব কিছু থেকে ফিরিয়ে আল্লাহর কোরআনের যে নীতি সেই নীতিতে নিয়ে আসতে হবে আল্লাহর যেন চেষ্টা করতে হবে নবী সাল্লি সাল্লাম রাতের ঘুম কেনা চায় রাতের ঘুম সেই রাতের ঘুম হারাম করে রাতের ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা চার ঘন্টা সাড়ে তিন ঘণ্টা আল্লাহর সামনে চালাতে এসে রস পাড়িয়ে যেত চামড়া ফেটে কার জন্য এটাই অল্লা জিনাজু ফিনা সরাসরি আল্লাহর জন্য চেষ্টা তাহলে এখলাস হলো আগে সবকিছুর আগে অল্লা জিনাজু ফিনা এটা এখলাস थेल हो जाओ আর কেউ নেই আর কারোর জন্য নাই একজন একজনের জন্য হয়ে গেলে এটা যদি হয়ে যায় তখন আল্লাহ জ্ঞান দিয়ে দিবেন হেদায়ত করে দিবেন কোন যাবে সেটা বুঝিয়ে দেবেন আল্লাহদ্দিন জেনে রাখো খাটি ইবাদতই আল্লাহর জন্য আবুদুল্লাহ মুখল আলাহুদ্দিন তাদেরকে তো এটাই নির্দেশ করা হয়েছে যাতে আল্লাহ ইবাদত করে সমস্ত বন্দে কে সহকারে করে রবাহ আলমিন বলো আমার সলাত আমার কোরবানি আমার সমস্ত বন্দেগী জীবন মরণ সব আল্লাহ রব আলিনের জন্য আল্লাহ আমার জন্য যে চেষ্টা করছে আমার জন্য যে তার শক্তি সামর্থ্য অর্থ সম্পদ করবান করে দিচ্ছে যান কোরবান করে দিচ্ছে সম্পদ করবান করে দিচ্ছে কার জন্য আমার জন্য তাহলে আমি হেদায়ত করব অনেক সময় আল্লাহর জন্য রবানা হয়ে এক শেষ পর্যন্ত ঠিক থাকে না দুনিয়ার ভোগ যখন সামনে আসে দুনিয়ার অর্থ মর্যাদা সম্পদ যখন সামনে আসে মঞ্চের দিকে চলে যায় তখন আর হেদায়ত আসে না তখন আল্লাহ বিমুখ হয়ে যান। এই জন্য আল্লাহর পথের প্রতীক যারা হবেন শুধু আল্লাহর জন্য কাজ করতে হবে মনটা শুধু আল্লাহর জন্য মনের মধ্যে আর কেউ ঢুকবে না যেমন সমুদ্রের জাহাজ জাহাজ সমুদ্রে চলে পানির উপরে চলবে সে কিন্তু পানি ভিতরে ঢুকবে না ভিতরে ঢুকলে মরণ টাইটানিক হয়ে যাবে ডুবে যাবে ঠিক আমাদেরকেও দুনিয়া দুনিয়ার মান মর্যাদা সম্মান লোভ লোভনীয় কত কিছুর সাগরের উপর দিয়ে আমাদের চালিয়ে যেতে হবে জীবন্তরী চলতে হবে কিন্তু সেগুলোকে মনের মাঝে ঢুকানো যাবে না মনটা শুধু আল্লাহর জন্য যেমনটি সহি হাদিসে রয়েছে আলমানি বলেছেন হাদিসটি সহি আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর একটা পাত্র আছে আল্লাহর পাত্র হল নেককার অন্তরের অন্তর হলো আল্লাহর পাত্র যে পাত্রে আল্লাহর মোহাব্বত থাকে আল্লাহর এখলাস থাকে এবং মানুষের অন্তর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যেটা খুব নরম যেটা খুবই বিনয়ী আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা তহিদ একত্ববাদ সেই অন্তরে প্রবেশ করে এজন্যই সব সবকিছুর আগে দরকার সেই এখলাস যদি থাকে সেই এখলাস এমনি আসবে না সারা জীবনের যুদ্ধ জেহাদ রাখবে এখলাস ঠিক রাখতে সুফিয়ান সহ রহম আল্লাহ বলেন ঠিক রাখার মতো কোটি জিনিস আর নেই পাঁচ মিনিট আগে নিয়ে ঠিক করলেন দেখা গেল পাঁচ মিনিট পরে উল্টে গেল এটা প্রতি মুহূর্তে প্রতিদিন এটাকে করতে হয় এক দুবার নিজের এখলাস নিয়ে ভাবতে হবে যে আমার এখলাসটা ঠিক আছে কিনা কার জন্য করছি আল্লাহর জন্য করছি জাহাদু এই হাত থেকে ওলামা কালাম একটা এসতেমবাদ করেছেন মাসালা বলেছেন একটা শিক্ষা বের করে বলেছেন যে যারাই আল্লাহর পথের যোদ্ধা জেহাদি আল্লাহর পথে জেহাদ করে চেষ্টা সাধনা করে এরা সবচেয়ে বেশি হেদায়তে থাকে আল্লাহর পথে ইসলামের প্রতি যে যত বিপদ অতিক্রম করে যত নির্যাতিতে হয় যান মালের ক্ষতির মুখোমুখি হয় চূড়ান্ত কষ্ট করে করে যে আল্লাহ দিকে এগোয় এই মানুষগুলির মধ্যে হেদায়ত বেশি থাকে কারণ আয়াত তো সেটাই বলছে জেহাদ যার যত বেশি হেদায়ত তার তত বেশি এই জন্য যে বিখ্যাত হাদিস ভাই বোখারিজ ভাই মুসলিম এসছে আমার ও মতের আমার লোকাল একটা দল থাকবে আল্লাহর পতির যোদ্ধা যারা তারা কারণ দলিল তো আমার জন্য যে জান মাল সবকিছু কিছুকে কোরবান করবে ঝুঁকির মধ্যে ফেলবে আমি তাকে হেদায়তের পথ দেখাব আমার রাস্তা দেখাবো তাহলে দেখি যেমন নিহত শহীদ আর বাকি যে চল্লিশ জন যুদ্ধের ময়দানে মারা যাননি সারা শরীর চালুনের মতো তাদের ক্ষত বিক্ষত ছিল তবে আমাদের যুগে জেহাদুর নফস জেহাদুর শৈতানটাই অনেক বড় এখন ইমান রক্ষা করা ক্ষণক্ষণে আগুনের কয়লা হাতে রাখার মতো এমন ভোগের দুনিয়া এমন অনৈতিকতার দুনিয়া এখন হয়েছে সেজন্য এই যুদ্ধটা এখন বড় হয়তো রাষ্ট্রীয় যদি জেহাদের ঘোষণা হয় কোনো মুসলিম দেশ আক্রান্ত হয় মুসলিম দেশ আক্রান্ত হলে তখন তো সেখানে জীবনও দেয়ার পর্ব এসে যাবে জেহাদ কেমন পর্যন্ত চলবে দুনিয়ার সব জাতির মধ্যেই যুদ্ধ জেহাদের ট্রেনিং আছে তাদের উপকরণ আছে মুসলিমদের চেয়েও বেশি আছে তাদের যুদ্ধের উপকরণ খামাখাই মুসলিমদেরকে জঙ্গি বলে জঙ্গির জনক যারা তারাই মুসলমানদেরকে মুসলমানদের ধর্ম থেকে বিচ্ছুত করার জন্য এসব কথা বলে মুসলিমরা জঙ্গি না মুসলিমদের জেহাদ মূলত হল তার নবসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে একটা পাঠ হলো কাপেরদের বিরুদ্ধে যেটা সশস্ত্র সেটা তো রাষ্ট্রীয় পর্যায়ের বিষয় মৌলিক ভাবে যত বেশি কষ্ট করব, যত বেশি রিস্ক নিব যত বেশি বিপদ আপদ অতিক্রম করবো তত বেশি আল্লাহর পথ পেয়ে যাবে ইনশাল আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে আল্লাহর জন্য কষ্ট করার তৌফিক দান করুন জান মাল তো বিক্রি করেছি আল্লাহর পথে এগুলো সেই পথে কোরবান করা তৌফিক দান করুন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 उ रोड वर्मिंग नंबर शून्य বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি धान नारंस अन्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किता मीन आदिल्लाकाम मध्यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शार और जानारदरमंत्रण जाना देख बलुगुल माराम दरसे शुदुम्री बांग माराम कल सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पृलाय